হাফসাহ বিনতে হতে বর্ণিত তিনি বলেন আমরা ঈদের দিন আমাদের যুবতিদের বের হতে নিষেধ করতাম। একদা মহিলা এলেন এবং বানু খালাফের প্রাসাদে অবস্থান করলেন আমি তার নিকট গেলে তিনি বললেন তার ভগ্নিপতি নবী সাল্লা সাল্লামের সাথে বারোটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এর মধ্যে ছয়টি যুদ্ধে স্বয়ং তার বোনও স্বামীর সাথে অংশগ্রহণ করেছেন মহিলা বলেন আমার বোন বলেছেন আমরা রুগ্নদের সেবা করতাম আহতদের শুশ্রূষা করতাম একবার তিনি প্রশ্ন করেছিলেন হে আল্লাহ রসুল যদি আমাদের কারো ওড়না না থাকে তখন সে কি বের হবে না নাবি সাল্লা সাল্লাম বললেন এ অবস্থায় তার বান্ধবী যেন তাকে নিজের ওড়না পরিধান করতে দেয় এবং এভাবে মহিলাগণ যেন কল্যাণকার কাজে ও মুমিনদের দোয়ায় অংশগ্রহণ করে হাফসার রহমতুল্লা আলহী বলেন যখন উম্মে আতিয়া রাজিয়াল্লাহ তা ল এলেন তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি এসব ব্যাপারে কিছু শুনেছেন তিনি বললেন হ্যাঁ হাফসার রহমতুল্লা আলহিহি বলেন আমার পিতা আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের জন্য উৎসর্গিত হোক এবং তিনি যখনই আল্লাহ রসুল সাল্লা সাল্লামের নাম উল্লেখ করতেন তখনই কথা বলতেন তাবুতে অবস্থানকারীণী যুবতীরা এবং ঋতুবতী নারীরা যেন বের হন তবে ঋতুবতী নারীরা যেন সালাতের স্থান হতে সরে থাকেন তারা সকলেই যেন কল্যাণকর কাজে ও মুমিনদের দোয়ায় অংশগ্রহণ করেন হাফসার রহমতুল্লা আলহি বলেন আমি তাকে বললাম ঋতুবতী নারীরাও তিনি বললেন হ্যাঁ ঋতুবতী নারী কি আরাফাত এবং অন্যান্য স্থানে উপস্থিত হয় না